Assalamualaikum warahmatullahi wabarakatuhum Innalhamdulillah na'hamaduhu wa nasta'inuhu wa nasta'ghufiruh Wa na'udhu billahi min syurur anfusina wa min sayy'at a'amalina Man yahdihillahu falamudilla lahu Wa man yudlil falahadiyya lahu Wa ashahadu an la ilaha illallah wahdahu la sharika lahu Wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu Amma ba'd Shama'in Darshiq bin Dhu Amra'a Rasulullah wa Salaam Imam Abu Jafar Tahawir Rahmatullahi wabarakatuh Bayan wa itikadah al-lasunna wal-jama'ah আহসানুল জমাতের আকিদার বর্ণনা বা সংক্ষেপে ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ একটি অংশ নিয়ে যেখানে আমরা ব্যাখ্যা করছিলাম ইমাম আবুজাহর তহাবির রহমতুল্লাহ আলহের বাণী তিনি আখেরাতের উপর ইমান কিভাবে সেটা তিনি আলোচনা করছিলেন তিনি বলেছিলেন প্রথমে যে ইমান হচ্ছে আল ইমান বিল্লা আল মালাইকেতি কুতুবুর রসুল আখের ইমান হচ্ছে এগুলির উপর ইমান রায় আল্লাহর হরিমান মালাইকেত হরিমান কুতুবুরু রিমান রসুলদের পরিমান আখেরতুর হরিমান তারপর তিনি আখেরাতের কিছু জিনিস নমুনা উল্লেখ করেছিলেন তার মধ্যে বলেছেন মালাকুল মত কারণ তিনি বলছিলেন মালাকুল মত আমরা ইমান রাখি মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা কারণ আখেরাতে যেতে হলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই মৃত্যুর পরবর্তী জীবনে হচ্ছে আখেরাতের জীবন গত কয়েকটি পর্ব আমরা মৃত্যু এবং মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই মৃত্যুর পরের যে জীবনটা সেটা নিয়ে সেটা হচ্ছে মৃত্যুর পরের জীবন হচ্ছে কবর मानुष मृत्यूर पर कबरे चले जाए कबरे जखी मानुष जाए कि आजाद क्या क्या अवस्था थके प्रश्न शासि शांति विषय सुधारणा थे इमाम से विषय আমরা আরো ইমান রাখি আজাবল কবরের উপরে লিমান কানু আহলান যে এই কবরের আজাব যার জন্য প্রযোজ্য অর্থাৎ সবাই আজাব হবে সেরকম না ওয়া সুয়াল এ মুন নাকি ফি অনুরূপ ভাবে আমরা প্রশ্নের উপর ইমান রাখি যে তার কবর তাকে জিজ্ঞাসা করা হবে সম্পর্কে প্রশ্ন করা হবে আইলা মাজা আদবিহিল আখবর আন রসুল্লা সাল আলহি আলি সাল্লাম যেভাবে আসছে রসুল্লাহ সাল্লা ইসলাম এবং রসুল্লাহ সাল্লাম থেকে যেভাবে এবং তার সাহাবিদের থেকে রদম্লা আলী মজমাইন তাদের থেকে যেভাবে আসছে যে সমস্ত সংবাদ আসে সেগুলোর ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে কবরে প্রশ্ন করা হবে কবরে সুয়াল করা হবে কবরে আজাবো হবে যার জন্য সেটা প্রযোজ্য কিন্তু প্রশ্নের ভারটি সবাইকে প্রশ্ন করা হবে সেটাই যাচ্ছে হাদিস আমাদের ইমাম আব তহাবের ভাষ্য থেকে সেটাই বোঝা যাচ্ছে এই অংশটুকু আমরা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি প্রথমে বলতে চাচ্ছি যে মানুষ যখন আমরা বলেছিলাম যে মৃত্যু হচ্ছে রুতে শরীর থেকে রু আলাদা হয়েছে মৃত্যু মৃত্যু আর কিছু নয় মৃত্যুর একটা বড় সংজ্ঞা হচ্ছে এটা যে শরীর থেকে রুটা আলাদা হয়ে গেছে এটাই হচ্ছে মৃত্যু তো রু আলাদা হয়ে যাওয়ার ফলে কি হয় কি হয় এই জিনিসটা আমাদের এখন একটু আলোচনা করতে চাই যাতে করে আমরা বিষয়টা ধারাবাহিকতা রক্ষা করতে পারি আসলে হাদিস দ্বারা বোঝা যায় যে একটা মানুষ যখন মারা যায় তখন তার রু হয় আল্লা শব্দ উঁচু উঁচু স্থানে যেখানে আল্লাহ রাখার কথা সেখানে তিনি রাখবেন আবার বলেছেন কাল্লা ইন্না কিতাবুজ্জাহিন কখনো নয় যারা বদকার তাদের কিতাব তাদের আমল থাকবে সিজিনে रू हो तर से ही प्रमाणी पाई जखानदार रू बता जार दिखे उठे तेले अर्थात आकड़े धरे थे হাম্মাদ বলেন বর্ণাকারী মুসলিম বর্ণাকারী যে উল্লেখ করেছেন তার উত্তম সুগন্ধি অর্থাৎ রু এর সাথে সুগন্ধি পর্যন্ত উল্লেখ করেছেন মিসকের সুগন্ধে ভরপুর হয়ে যায় রুহের সাথে অর্থাৎ ইমানদারের রু বের হয় সাথে সাথে সুগন্ধি আসে এবং সেটা মানে যতটুকু যা ধন্য ধন্য হয়ে যায় যে এলাকা সুগন্ধে আর আকাশে যারা আছে পবিত্র আত্মা এসেছে জমিনের কাছ জমিন দিক থেকে পবিত্র আত্মা চলে এসেছে পবিত্র একটি রুখ আসছে সালা জিন্তা মুরি নাহ হে হে আত্মা হে রু তোমার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত হোক আল্লাহ তোমাকে স্মরণ করুন ও আলাদিন এবং শরীরটার শরীরটার উপর আল্লাহ রহমত হোক আল্লাহ সেটাকে স্মরণ রাখুন কোনটা তাড়ি না যেটাকে তুমি আবাদ করতে অর্থাৎ ফেরস তারাও সেই রুটাকে সম্বোধন করে সেটাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে যে আল্লাহ তার তোমার উপর রহমত করুক এবং তোমার শরীরটার উপর যে শরীরটা তুমি ছিল অর্থাৎ এই লোকটাকে ফেরে তারা সাদা সম্ভাষণ জানাচ্ছে তার রু রু কে সাদা সম্ভাষণ জানানোর মাধ্যমে এভাবে ইমানদার রু যতটুকু যায় সুভাসিত হয়ে যায় সব জায়গা এবং সেটাকে সুগন্ধে সুগন্ধে সুভাসিত করে নেয় পুরো এলাকাটাকে এরপর রসল্লাহাম বলেছেন ফাইয়ন্ত রব্বি আসদাউজাল্লা সেটাকে নিয়ে তারা রব্বুর আলমিনের কাছে নিয়ে যান থাইয়া কুল তখন আল্লাহ তালা বলেন ইলা আজাল এটাকে নিয়ে যাও জীবনের শেষ প্রান্ত হয়ে পর্যন্ত সেটা সেখানে আটকে থাকবে সেখানে রাখো জীবন শেষ হয়ে গেলে তার জন্য ভিন্ন হুকুম এটা এক অর্থ ইনতালকু বিহল আখ আজাল হাদিসে আরেক অর্থ হচ্ছে এটা যে এটাকে এই সীমার বড়ই গাছে অর্থাৎ শ্রীদাতুর মুল কাছে নিয়ে যাও সেখানে যেহেতু অবস্থানে সে থাকবে এটা হচ্ছে ইমানদারের রুহের ব্যাপার একজন ইমানদার যখন তার রুটা আকাশে নেওয়া হয় তখন সেই অবস্থা তৈরি হয় কওয়ালা সাহাবি বলেন রসোল্লা বলেছেন আর কাফের যখন তার রু হয়ে যায় একজন উল্লেখ করছেন সেটার পোঁচা দুর্গন্ধ করলেন এবং তিনি উল্লেখ করলেন অভিশপ্ত হওয়ার কথাটি ওই অকুল সামা আর এ অবস্থা যখন দুর্গন্ধে ভরপুর হয়ে যায় তখন কষ্ট পায় আকাশের যারা আছে তারা অর্থাৎ ফেরেস্তারা কষ্ট পায় ফেরেস্তারা কষ্ট পায় বলতে থাকে রোড় মিন খাবিজিন কেবাইল আর্দে জমিন থেকে একটি খবিস রু এসেছে দুর্গন্ধ পুতি দুর্গন্ধময় রু এসেছে এবং অত্যন্ত খারাপ রু এসেছে কাল আসাম বললেন ফাই কআ তখন বলা হয় অর্থাৎ তখন বলা হলে কবিল আহ আজল তাকে নিয়েও রেখে দাও জীবনের দুনিয়া শেষ সময় পর্যন্ত অর্থাৎ সেটা আটকে থাকুক শেষ পর্যন্ত বিচার হবে তার স্থান কোথায় হবে সেটা নির্ধারিত হবে এটা বলা হার্থ আমরা করেছি এটা যে সেটাকে তার নির্দিষ্ট স্থানে রেখে দাও সেটা হচ্ছে সিজিন সেখানে নিয়ে রেখে দাও এটা এক অর্থ হতে হবে নাবির রহমত উল্লা অর্থ করেছেন অর্থাৎ এই রুটাকে সিজির নিয়ে রাখাও এ রুটাকে আটকে রাখো যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সলা হচ্ছে এ হচ্ছে মানুষের জীবন থেকে জীবন দুনিয়া থেকে যাওয়ার পথে রুহের অবস্থা এক হাদিসে জাবনিত হয়েছে অন্য হাদিসে হাদিসে যে রসুল্লা সালাম বলেছেন যে রুহকে তার থেকে রু যখন তার শরীর থেকে বের করা হয় সেই রুটাকে যদি ইমানদার রু হয় সেটাকে সম্মান করা হয় হাইসু তুসাল্লি মালাইকে তুলাল তৈবা ফিরে তারা সেটার উপর দুরুদ পাঠ করে সম্মান দোয়া করে এবং আকাশের দরজাদমো খুলে দেওয়া হয় এবং আকাশ দরজার সময় খুলে দেয়া হয় এবং সেটাকে জান্নার থেকে কাপড় কাফনের কাপড় নিয়ে এসে সেখানে রাখা হয় জান্নার থেকে সুগন্ধি নিয়ে এসে সেটার মধ্যে রাখা হয় এবং সেখান থেকে সুগন্ধি বের হতেই থাকে মিসকির সুগন্ধি সারা দুনিয়া ভরপুর হয়ে যায় সেটার সুগন্ধে তারপর ফেরিস তারা সেটাকে কে নিবে নিয়ে হুলস্তুর কাণ্ড ঘটে যায় তাহল মালা একে ফিরে খেলাতিমা সম্মানিত সম্মানের সাথে উপরস্থ জগতে কিভাবে নিবে তারা সেটাকে ব্যতিব্যস্ত হয়ে পড়ে কতুফত হল হু আবুসামা সে রুহের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় কিন্তু এর বিপরীত হচ্ছে রুহ হয় খাবিসা খারাপ রোহ অর্থাৎ কাফের রোহ ফাজের রোহ তার সম্পর্কে বলা হয়েছে তালা আনুহা মালায় কাতুসামা আকাশের মেরম ফেরেশ তারা সেটার জন্য করে আকাশে ফেরেশ তারা সেটা বের হওয়ার সময় লালন করে যে এটা অভিশপ্ত হোক এটা বের হয়ে আমাদের দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে দু দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কারণ দুর্গন্ধ তাদের কষ্ট হচ্ছে ওইয়ুর উকুল্ল ফরিক মালায় রহমান বাবিন আল্লাহ তারিম প্রত্যেক প্রত্যেক ফেরেস তার দরজা আকাশের দরজাগুলো দাঁড়িয়ে দোয়া করতে থাকে আল্লাহ আমার এখান দিয়ে যেন এই খবিস যেন উপরে না উঠে এভাবে তারা ধোয়া করতে থাকে ও তা আলু তিল তিল কে রো হল খাবি সিনু হানুতে নার না আরফানি মিনান না আর ওই রু কে জাহান্নামে থেকে জাহার নাম থেকে কাপড় নিয়ে আসা হয় এবং জাহার নাম থেকে সেটার অঙ্গার নিয়ে আসা সেখানে রাখা হয় ও তাপুর হমিনহা রবি তুজিমালাইক রহমান এর থেকে এমন দুর্গন্ধ বের হয় আল্লাহর ফেরেস তাদের সেটা কষ্ট পায় এরপরে সেটা উপরে উঠতে থাকে কিন্তু আকাশের দরজা খোলা হয় না তখন সেই রুহে কষ্ট পায় কষ্ট পাওয়ার পরে সেটা কোন দরজা সেখানে খোলা না হওয়ার পরে সেটাকে হাদিসে এসেছে যে হাত্তা হাদিসে বাড়াইবে না আসছে হাতা ইজা খারা যা তো সল্লা আলিহে কুল্লুমালা কিংবা ইনাসাম কুল্লুমালা কিংবা ইসামাতে এর বিপরীতটা কথাও বর্ণনা হয়েছে যে এটা এই কষ্টের মধ্যে সেটাকে নির্ভর বলা হয়েছে তাকে অর্থাৎ যে যে যে রু খারাপ সেটাকে বলা হয় যে আকাশে ওঠার জন্য তার যন্ত খোলা হয় না তখন তাকে সিজিনে নিয়ে যাওয়ার কথা বলা হয় যে জমির নিচে সেখানে দিয়ে দেওয়া হোক সেখানে তাকে আটকে রাখক হোক সেখানে শাস্তির ব্যবস্থাপনা করা হোক অর্থাৎ আকাশে ফেরস্তা পর্যন্ত এর দুর্গন্ধ থেকে বেঁচে থাকতে চেষ্টা করে এভাবে দেখা যায় যে আমরা বুঝতে পারছি যে ইমানদারের রুহের ব্যাপারে কিভাবে সাজা সম্বাসন জানানো হয় কাফেরদের রুহের ব্যাপারে কিভাবে আকাশের লানত করে কাফের রুহের যে অবস্থা হয় সেটা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে সেটাকে কোনোভাবেই কেউ সাজা সম্ভাষণ জানে না হাদিসের স্পষ্ট ভাবে এসেছে ভাইয়ালা আনহু কুল্লুমালা কিংবা ইনাসাম আসমান জমিনের প্রত্যেকটি ফেরস্তার সেটাকে লানত করে দরজাগুলো খুব বন্ধ করে দেওয়া হয় আহলে বাহমিন্তা সে বলতে থাকে আল্লাহ আমার দরজা দিয়ে যেন এই লোকটির রূপের দিকে না উঠে তখন ফেরা সেই রুটাকে গ্রহণ করে আজ মালাইকেত আজাব কষ্ট তার আজাবে ফেরেস তারা সেই রুটাকে গ্রহণ করে গ্রহণ করার সাথে সাথে সেটাকে রাখা হয় সবচেয়ে খারাপ দুর্গন্ধময় জিনিসের মধ্যে রাখা হয় তারপর সেটাকে উপরে উঠা হয় উপরে উঠলে কি হবে কিন্তু সেটা উপরে উঠার মতো উপরে উঠার মতো তাদের সদা সম্ভাষণ জানানো হয় না জিজ্ঞাসা করা হয় যে কে সে তখন বলা হয় ইবনু ফুলান ইবনু ফুলান উমকের التي كان يسمى في الدنيا <تصفيق> دنياর buruke shomosto kharap name dakha hoto she kharap name take dakha hoy ebong prothom ashmane jawar pore fa yustafahu lahu dakal bole je kholo tar jonno khola hoy na ay rasulullah (s.a.w) ei titilawat korlen la tuftahu যে তাদের জন্য এই কাফেরদের জন্য আকাশে দরজা খোলা হয় না এবং জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করে অর্থাৎ কখনো সেটা খোলা হবে না এটা বলার উদ্দেশ্য দিয়ে ওট প্রবেশ করতে পারে না সেই জন্য এই আকাশের দরজাগুলো কাফেরের জন্য কখনো খোলা হয় না উল্লাস জহ তখন আল্লাহ তালা বলেন উকতুবু কিতাবি জিন তাকে সিজিন লিখে নাও সেখানে সে থাকুক ফিল সুফলা জমিরের নিচে ثم يقول تعرف بولن الله تعالى اريد عبد الارض امر بنده كده জমির দিকে ফেরাত দাও في السماء طرحا حتى يقع في جسده شيখান থেকে আকাশ থেকে বিনা السماء আকাশ থেকে রুটাকে নি킵 করা নি킵 কোলা সেটা তার শরীরের মধ্যে এসে পড়ে তখন সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من السماء فتخطفه الطير او تهوي في مكان صحيح আর যে কেউ শিরিক করবে আল্লাহর সাথে তার অবস্থা আকাশ থেকে নিক্ষেপ করা হয়েছে এইভাবে তার রুহে তার রুহটাকে তার শরীরে ফেরত দেওয়া হয় এবং তার আজাব সেখানে অনুষ্ঠিত হয় অন্য বর্ণা ইবনেমা যা আবহাওয়া বর্ণনা করেন সাল্লাহাম বলেছেন ইন্নাল তাহুল মালাইকা যখন উপস্থিতনুবিন বান্ধার রুহরণ করতে থাকে ফেরেস্টা বলতে থাকে হে পবিত্র হে পবিত্র আত্মা হে উত্তম আত্মা তুমি বের হয়ে পড়ো তুমি উত্তম যা ছিলে। এখন তুমি প্রশংসিত হয়ে বের হও এবং তুমি সুসংবাদ নাও আল্লাহ তালার পক্ষ থেকে রো হের রো হেওয়ায় হান স্পশান্তির এবং সুগন্ধির ওরবেন গায়ের গাদবান এবং রবের দিকে বেরিয়ে আসো যিনি তোমার উপর প্রধান্বিত নন এইভাবে বলতে থাকে ফলাইজ্লা কাহাতা তাহলে বলতেই থাকে আর ফেরস রু বের হতে থাকে তারপর তারা আকাশের দিকে নিয়ে যায় ভাই ইস্তাফ লাহা তার জন্য দরজা খোলা হয় ভাই ওকালমান হ্যাঁ তখন বলা হয় এটা কে ভাই ফুলান তখন বলা হয় যে এটা ها مرحبا بالنفس نفس كانت كنت في الناس التعيب او توم روح جاء او توم شوري خلاله تارجن مرحبا شوشن باد تارجن شادار شامباشان جانان هل حدش شاگات هم جانان هل حدش ادخولي حميد يا تومي عقاشي پروش کرا پرشنگ شده هاي و اب شده براوحي مرحان شوشن باد باوتومي شوغم دير شوشن باد باوتومي او توم كسور লুকটি খারাপ হয় কলা তখন বলা হয় উখরুজি আফসুল হে খবিস রুতুন বেরিয়ে পড়ো কান খাবি যে রুটি বেরিয়ে পড়ো যে রুটি খারাপ জাসাদ শরীরে ছিল উখরুজি জামিমা তুমি নিন্দিত হয়ে বের হও ও আব শ্রী বে হামিমাক এবং তুমি গরম পানি এবং সেগুলির হাতুজ এইবার বলতে বলা হতেই থাকে এমন কি শেষ পর্যন্ত সেটা বের হয়ে পড়ে এই যে রু বের হয়ে পড়ে তার শরীর থেকে সুমাইও বিহিলামা তারপর সেটা আকাশের দিকে নেওয়া যাওয়া হয় আকাশের দরজা খোলা হয় বলা হয় যেটা বলে এটা হচ্ছে না ফাতুল সালুমিনা সুম্মা তুল কবর আকাশ থেকে নিক্ষেপ করা হয় তার কবর উপরে তারপরে নিক্ষেপ করা হয় কবর সেই তার রুকে এটা হচ্ছে ইমানদার এবং কাফের দুজনের রুহের জগতে যে সাইদ যে সফর মৃত্যুর পরে তাদের কি অবস্থা হয় সেটা একটি সংক্ষিপ্ত একটি বর্ণনা যা হাদিসে রসুল্লাহাম বর্ণনা করেছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এ হচ্ছে কবরের কঠিন অবস্থা মৃত্যুর পরের যে কঠিন অবস্থা সেটার বর্ণনা এর কোরআনে করিম আল্লাহ বিভিন্ন ভাবে সেটা তুলে ধরেছেন কোথাও বলেছেন যে ওলাউতরা তারা উল মুজির মুন যে আপনি যে দেখতেন তাদের সে অবস্থা যখন তাদের অবস্থা হবে কখন কি অবস্থা হবে কোরআনে আল্লাহ তারা সেটা তুলে ধরেছেন যে মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে বলা হবে আখরিজু আনফুসাকুম তাদেরকে বলা হচ্ছে যে বের করো তোমাদের নফসা এই যে একটা মানুষকে বলা হচ্ছে তোমার নফসা তুমি বের করো এটা খুব কঠিন জিনিস এটা খুব কঠিন জিনিস এই জিনিসটা আল্লাহ তালা যেন বলছে ওলা তারা যদি দেখতেন তার জবাব দেন না আল্লাহ তালা বলেছেন যদি দেখতেন তাহলে আপনি আশ্চর্য হতেনা জার আপনি কঠিন এবং কষ্টকর এবং ভীতিপ্রদ একটা দৃশ্য দেখতেন যে এই অবস্থা তৈরি হচ্ছে মৃত্যুর সময় মৃত্যুর সময় বোঝা যায় যে কার অবস্থা কীরকম হবে এবং মৃত্যুর সময়ে ইমানদার এবং কাফের পরীক্ষা হয়ে যায় এজন্য মৃত্যুর এই জিনিসটার মধ্যে রয়েছে কঠিনতা বিভিন্ন ভাবে কখনো কখনো তিনি বলেছেন মৃত্যুর রয়েছে পাগলামি এই পাগলামি সবাই আছে তবে এই পাগলামির মধ্যে ইমান দাঁড়ের অবস্থা হয় সে তো ভালো দিকে যাচ্ছে এজন্য তার সমস্যা হয় না কিন্তু কাফের সে তো খারাপের দিকে যাচ্ছে এই জন্য সে সবসময় ভীতি সন্ত্রস্ত অবস্থায় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে তার সে অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এরপরে কবর তাকে দেয়া হয় এই অবস্থা অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হয় তা রূপরণ করা পরবর্তী তাকে মানুষ তাকে কবর দেয় কবরে কি অবস্থা হবে এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে উল্লেখ করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আপনাদের আহ সমস্ত কর্মকাণ্ড সঠিক করে দিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুম আলহামুল্লাহি